বারা হবে কাদের সাথে এক পরে বারা হবে কাফের সাথে যারা কুপুরি করে তাদের সাথে কোনো বালা নেই আল্লাহ বলছেন বাপ তোমাদের মা বাপ বা তোমাদের ভাই বোন এনি সাহাবোল কুফরা আলাল ইমান ইমান উপরে কুপুরীকে মহব্বত করে ইমান রূপরে কুপুরীকে প্রাধান্য দে মা বাবার সাথে বালা করা যাবে না বাইব হতে পারে তার সাথে আমার সদাচরণ থাকবে তার খরচ নির্বাহ করবো দেখাশোনা করবো কিন্তু ওয়ালা হবে না তার সাথে মহৎ হবে গভীরতম সম্পর্কটা হবে না আর বাবা করে বিষেধ করছে তার সাথে হবে বারাহিক হবে আমার যারা তারকা পুজারী নক্ষত্র পুজারী তাদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পরে তারা শোনে না ইব্রাহিম আলীলাম ঘোষণা দিচ্ছেন যারা না। তাদের সাথে আমার সাথে আমার কোন বালা নাই সম্পর্ক নেই তাদের সাথে আমি সম্পূর্ণ মুক্ত সম্পর্কহীন সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিলাম তাহলে যারা সেরেক করবে যারা কবর পূজা করবে যারা মাজার পূজা করবে তারা কবর দাঁতে যারা আল্লাহর আলমিনের ব্যাপারে সেরেক করে যারা নবী সাল্লা আকেইদার ব্যাপারে সেরেক করে নবী সাল্লাহিসকে নুরে তৈরি মনে করে আল এমল গায়েব মনে করে বিভিন্ন ধরনের সেরে কি বিশ্বাসী তাদের সাথে হবে আমার ভাড়া তাদের সাথে হবে না। তাহলে মোনাবেকের সাথে এখন সাথে সাথে আমার বাড়া তবে মোনারফেক আবার দুই ধরনের আকেইদাগত মুনাফেক হলে বাড়া কিন্তু যদি আমলগত মুনাফেক যেমন মিথ্যা কথা বলে আমানতে খেয়ানত করে এরকম মনে হবে যে আলামত সেগুলো করে তার সাথে কোরা করে পাড়াওয়ানা কোরা করে ওয়ালাওয়ানা মানে যদি তার মধ্যে ইমানদারের গুণ বেশি থাকে তাহলে ওয়ালা বেশি হবে যদি তার মধ্যে কুপরের গুণ সির্কের গুণ বেশি থাকে তাহলে তারপরে বাড়া বেশি হবে এটা ওলা বাড়ার মাঝামাঝি ঠিক একইভাবে যারা মুশ্রিক মোস্রিক মানে মস্রিকও দুই ধরনের কেন সেরেক কিভাবে সেরেক বোঝার পরেও যদি কয় না আমি মানি না এটা সেরেক না আমি এটা পরেই যাবো এরপরে তার সাথে পারা কিন্তু তার এক পর্যন্ত তাকে দাওয়াতের জন্য যতক্ষণ দরকার এতক্ষণ হবে ওয়ালা ঠিক একইভাবে সমাজে অনেক আহালুল হাওয়া আহালুল বেদা মুসলিম কিন্তু বেদাতকে মোহাম্মত করে বেদাত কে ভালোবাসে বেদাত বেদাত অনুসরণ করে অনেক মুসলিম আমাদের দেশে আছে যারা বুঝে না যে এটা বেদাত না বুঝে বেদাত করে এরকম অসংখ্য জাহেল ভাই আছে আমাদের বোন আছে দেশে যারা বেদাত যে এটা না প্রথম তাদের সাথে ওয়ালা ততক্ষণ থাকবে যতক্ষণ তাদেরকে বুঝাই দেওয়া হবে যে ভাই এটা আমি আমারটা করি আমার বেদা থাকা শুন আমি এটা করেই যাবো আমি এটা ছাড়তে পারবো না আমার বাপ দাদারা করছে আমি ছাড়বো না বা তার সাথে আর ওয়ালা নাই তার সাথে হবে বাড়া তবে বাড়া নি একেবারে তার সাথে শত্রুতা করে না ততটুকু সম্পর্ক রাখতে হবে যেটা আল্লাহ মানে সুন্দর বর্জন বর্জন হবে তবে সুন্দর বর্জন মানে তার সাথে খারাপ আচরণ হবে না খারাপ কিছু হবে না কোমল ব্যবহার হবে সুন্দর ব্যবহার হবে যাতে আমার আচরণ দিয়ে সে তাওহ বুঝতে পারে সুন্দর বুঝতে পারে তারা আমরা তার সাথে আমি মূল কথা মূল পয়েন্ট যেটা আসছে ফার আলোচের বিষয়ে সেটা হইল আমাদের সমাজে আমরা যে দেশে যেখানে বসবাস এখানে তিন ধরনের মানুষ বসবাস এক ধরনের মানুষ মুসলিম এবং তার আকেই দেয় সহি বিশুদ্ধ আরেক ধরনের মুসলিম আকেই দেয় সহি আরেক ধরনের মস্মিক বসবাস করে অমুসলিম তাহলে অমুসলিমের সাথে এটা স্পষ্ট যে আমার সম্পর্ক হবে বারা কোন অবস্থা ওয়ালা হওয়া যাবে না অমুসলিমের কোন কৃষ্টি কালচার অনুসরণ করা যাবে না অনুসরণ করলে ওয়ালা মোসরিক যেমন চুল কাটে আমিও তেমন চুল কাটিসেভাবে আমিও বেপর্তা ঘুরাফিরা করি এইগুলো মস্মিকদের সাথে ওয়ালা মানে মস্মিকের দৃষ্টি কালচার সংস্কৃতিকে ভালোবাসা এটার নামও ওয়ালা মসিকের সাথে আমাদের কোনো অবস্থা ওয়ালা হবে না কোন অবস্থায় যেন মসজিদদের কোন কৃষ্টিকালচার তোমাদের মধ্যে না ঢুকে তোমরা আল্লাহ রসুল সালিসামের সংস্কৃতি সংস্কৃতি ফলো করবার তাহলে বুঝা উৎসব সভায় এই বিশ্বাস পোষণ করা যাবে না তাদের সাথে আমাদের বাড়া তাদের উৎসবাদিতে যোগ দেওয়া যাবে না তাদেরকে উৎসব সহযোগিতা করা যাবে না টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে বরং যারা প্রশাসনে থাকবেন রাষ্ট্রে থাকবে তাদের নিরাপত্তা দিবেন তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু আমি সাধারণ মানুষ অতি উৎসাহী হয়ে তাদেরকে ভালোবেসে তাদের পূজা পার্বণে তাদের বিভিন্ন সহযোগিতা করা অর্থ দিয়ে সহযোগিতা করা এই জাতীয় ওয়ালা করা যাবে না মশ্রিকের দেশে স্থায়ীভাবে বসবাসের অ্যাপ্লিকেশন করা যাবে না অনেকের মশ্রিকের দেশে থাকার জন্য খুব আগ্রহী মুসলমানদের ভালো লাগে না মুসিকের দেশে থাকতে চায় এটা নাগরিক হয়ে থাকার আবেদন করা এটাও মুর্শিকের সাথে ওয়ালা মুদ করা বরং মুর্শিকের দেশ থেকে হিজরত করে মুসলিম দেশে আসবে কিন্তু মুসলিম দেশ থেকে মুর্শিকের দেশে যেতে চায় এটা মুর্শিকের সাথে ওয়ালা এই জাতীয় বৈশ্বিকের সাথে ওয়ালা করা যাবে না সবসময় ভাড়া আর পাশাপাশি সম্পূর্ণ পার্সেন্ট ওয়ালা থাকতে হবে কিন্তু এই জায়গায় আমাদের কাক্তি আছে চরম কাক্তি আছে আমার সহিদার ভাই তার সাথে আমার বন্ধুত্ব নেই সহিদার বাই হওয়ার পরে আমি জিজ্ঞেস করি উনি কুন্তল করে না আমি জানি আমার ভাইয়ের আটেইটা বিশুদ্ধ আমার ভাই তাওহিদ অনুসরণ করে শেরেক মুক্ত আমার ভাই সন্নত অনুসরণ করে বেদাত মুক্ত বা তার সাথে আমার একশো বছর ওয়ালা এই বোন আছে আমাদের শুধু বাংলাদেশে সারা পৃথিবীতে সব ভাই বোনের সাথে আমাদের থাকবে কি ওয়ালা গভীরতম সম্পর্ক এবং তাদের একটু ব্যথা পাইলে আমি ব্যথিত হব তাদের ব্যথার সাথে আমার ব্যথা মিলে এটা হবে একশো বছর ওয়ালা এখন এর মাঝে মাঝে আরেকটা শ্রেণী আছে আমাদের মুসলিম ভাইদের বন্ধুর মধ্যে যারা মুসলিম কিন্তু আঁকেই যায় বিশুদ্ধ না তারা আঁকে যায় সেরেক আছে তার আমলে সেরেক আছে তার আমলে বেতাহাত আছে এদের সাথে পুরাপুরি পুরোপুরি ওয়ালাওয়ালা পুরোপুরি বাড়াও মানে যতটুকু ওয়ালা দরকার এটা দরকার দিতে হবে। কমও দেওয়া যাবে না এদের সাথে যতটুকু সম্পর্ক রাখলে তাদেরকে দাওয়াত দেওয়া যাবে তাদেরকে তহিদ দিকে আনা যাবে সন্ন্যতের দিকে আনা যাবে দাওয়াতের জন্য যতটুকু দরকার এতটুকু ওয়ালা থাকবে এর বাইরে যতক্ষণ তার আঁকিটা বিশুদ্ধ হবে না ততক্ষণ তার সাথে আমার ওয়ালা হবে অর্থাৎ ওয়ালা পালার মাঝামাঝি হবে। এই বিষয়টা আমরা অনেকে বুঝি না একটু আগে প্রথমে আমার হবে বে নামাজের সাথে বেশি ওয়ালা কিন্তু দেখা যাচ্ছে সমাজে একজন নামাজিকে মজে থেকে বের করার জন্য বে নামাজের সাথে এই যায় ওয়ালা করে মৎখরের সাথে ওয়ালা করে শোধ সাথে ওয়ালা করে অথচের মধ্যে এই নীতিমালা বুঝতে হবে বুঝার তহফিক দান করো আল্লাহ আমাদেরকে আলোকে আমল করা তান করো